ল হিমিন শেত নিজি ওপুিল হপুমি কুম ফ तुम्हें तुमारतिपालक तरफ हईते प्रेरित सुतरा जहार इच्छा ईमान आनुक जहाँ इच्छा अस्वीकार करूर जमान आखेरी जामाना। आखेरी जामाना आशी भाई एही तो माना इमाम महदिर आशी भवे शुने कि ना আউজুবিল্লাহ মিনাশৈনুরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আমরা টরন্টো থেকে প্রতি শনিবারের মতো প্রতি শনিবার রাত ১০টায় আহমদিয়া মুসলিম জামাত ক্যানাডার থেকে রেডিও রেডিও বাংলার যে প্রোগ্রাম করে থাকি যথারীতি আজকে তা শুরু করছি সম্মানিত শ্রোতা আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন এফ এম ব্যান্ড একশো পয়েন্ট এবং আমাদেরকে যদি প্রশ্ন করতে চান তাহলে ফোর এবং এই নাম্বারে ফোন করুন ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে পারবেন ডাব্লিউডাব্লিউ কম এই এই দেখতে পাবেন সম্মানিত বিন্দু অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি কেননা পৃথিবীর যে যেখানেই বসেই বাংলা ভাষাভাষীরা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা সকলেই জানেন যদি সম্প্রতি শ্রীলঙ্কায় চার্চ এবং হোটেলে যে নৃশংসন্ত্রাসী জঙ্গিদের দ্বারা যে নিরীহ খ্রীষ্টাবলম্বী ও সাধারণ মানুষের উপর যে জঘন্য ঘৃণ্য हामला जाते सरकारी हिस तीन शताधिक मानुष प्राण हर है पाँच शताधिक व्यक्ति आहत है से जघन्य अमानविक हामलार तीव्र नंदा और घृणा प्रकाश कर शुरू निर्मम यह नृशा हामल मृत्युबरणकारी और आहत व्यक्ति स्वजन और परिवारवर्गर प्रति रेडियो अनुषार पक्ष गभर समबना प्रकाश कर तृथिवीर जे जेखने थकी ना क्यों प्रवेश थकी दुखे नारा देर करी कहें जघन्नतम हमलेंदेश प्रधानमंत्री नाती जायन शिशु जय प्राण गए निहत हो आहत से जयर प्रति जयर स्वर प्रति আজায়নের আত্মার মাক ফেরাত কামনা করছে এবং তার স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি আমাদের অনুষ্ঠান আজকে স্টুডিওতে আছেন আমার সাথে জনাব তহিদুল ইসলাম তপু সাহেব আলো আলোচকবৃন্দর মধ্যে আছেন আমিরুল হক সাহেব আছেন নাসির আহমেদ সাহেব নাসির সাহেব নাসির আহমেদ সাহেব এবং আমাদের কারিগরি সহায়তা করছেন জানাব তফিক আহমেদ সাহেব সুদবৃন্দ আপনারা জানেন যে আমরা আমাদের অনুষ্ঠান শুরুতেই আমাদের নিখিল বিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের প্রাণ প্রিয় খলিফা পঞ্চম খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ খলিফা মাসিয়াল খামে সাইয়দ আল্লাহ তালিনাসরিল আজিজের অধুনা প্রদত্ত খুদ্বার বাংলা সারাংশ মাধ্যমে শুরু করি তাই সবসময়ের মতো আজকেও আমাদের গতকালের খুদ্বার বাংলা সারাংশ চুম্বক অংশ পাঠ করে শোনাচ্ছেন লন্ডন থেকে মৌলানা আহমদ তারেক মুবাশের সাহেব পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে গতকাল ছাব্বিশে এপ্রিল দুই হাজার উনিশ লন্ডনে বাইতির প্রতি মসজিদে পদ্ধত জুমার মহানবী সাল্ল্লাহ আলবাহসালামের বৌদি সাহাবিদের স্মৃতিচারণ করেন তিনি বলেন বিগত ক্ষব্ভে আমি হাজর ওসমান বি মাজুম রদুল্লাহাতলা আনুর স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা বলে শেষ করেছিলাম যে তিনি জাহ্নাতুল বাকিতে সমাহিত প্রথম ব্যক্তি হুজুর এই প্রসঙ্গে জান্নাতুল বাকির গোরাপত্তনের ইতিহাস তুলে ধরেন মহানব্বী সাল্লবা সালামের মদিনায় আগমনের সময় সেখানে অনেকগুলো কবরস্থান ছিল এই সহ প্রত্যেক গোতেরই পৃথক পৃথক কবরস্থান ছিল তবে সব কবরস্থানের মধ্যে সবচেয়ে পুরনো কবরস্থান ছিল বাকিউল গার খাদ যা মহানবী সাল আলহাম পরে মুসলমানদের কবরস্থান হিসেবে নির্ধারণ করেন এটি জান্নাতুল বাকি নামে পরিচিতি পায় আর একটি বিশেষ মর্যাদা লাভ করে মহানবী সালাম আল্লাহ তালার নির্দেশেই এটিকে নির্বাচন করেন এই কবরস্থানে প্রচুর বা বাড়ি আগাছা জন্মাত মশা ও অন্যান্য অন্যান্য পোকামাকড়ের আখড়া ছিল এই জায়গাটি উসমান বিন নাজি ছিলেন সেখানে সমাহিত প্রথম মুসলমান মহানবী সাল্লাহ আলিবাস্লাম তার কবরের মাথার কাছে চিহ্নস্বরূপ একটি পাথর রেখে দেন আর বলেন সে আমাদের অগ্রদূত এরপর যখনই কোনো মুসলমান মৃত্যুবরণ করতো এবং রসুলুল্লাহ সাল্লাহ আসমের কাছে তাকে কোথায় দাফন করা হবে সে সম্পর্কে দিক চাওয়া হতো তিনি সাসাম বলতেন আমাদের অগ্রদূত ওসমান বিন মাজুনের কাছে তাকে সমাহিত করো অর্থাৎ তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করো হাজ ওসমান বিন মাজুনের মৃত্যুর পর মহানবী সাসম তার কাছে সবদেহের তার শব্দের কাছে আসেন এবং বলেন হে আবু সাহেব আল্লাহ তোমাকে ক্ষমা করুন তুমি এমন অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নিয়েছো যে পৃথিবীর কোনো জিনিস তোমাকে দূষিত করতে পারেনি মহানবী সাল্লাহ আসলাম তার লাশের কপালে চুমু খান এবং তার চোখ দিয়ে তখন এত অশ্রুঝ হচ্ছিল যে তা হাজরত উসমানের গালের ওপর পড়তে থাকে বা তার গাল বেয়ে গড়িয়ে পড়তে থাকে মহানবী সাল্ল্লাহ আলাইসলামের সাহেব জাদা হাজর ইব্রাহিমের মৃত্যুর পর মহানব্বী সাসম বলেছিলেন আমাদের প্রয়াত পূর্ণবান প্রিয়জন ওসমান বিন মাজুনের সান্নিধ্যে জাওয়ে আমার প্রিয় পুত্র আফফান বর্ণনা করেন ওসমান বিন জানাজা মহানব্বী আসাম পড়িয়েছেন তাকে দাফন করার সময় মহানবী সাল্লাহ আলিবাস্লাম এক ব্যক্তিকে একটি পাথর তুলে আনতে বলেন কিন্তু পাথর ভারী হওয়ায় তিনি তা উঠাতে পারেননি তখন মহানবীর সালাহ স্বয়ং নিজে জামার আস্তিন গুটিয়ে সহস্তে সেই পাথর তুলেন ও তার সমাধির শিয়রের কাছে তা রেখে দেন হজরত উসমান বিন মাজুমের মৃত্যুতে তার স্ত্রী অত্যন্ত আবেগপূর্ণ শোক গাথা রচনা করেন হজরত উমেল আলা যিনি এক আনসারি মুসলিম রমণী ছিলেন তিনি বলেন যখন মহাজিরা কে কার বাড়িতে থাকবে এই বিষয়ে লটারি করা হয় তখন হজরত উসমান বিন মাজুম আমাদের ভাগে পড়েন বা ভাগে আসেন তিনি আমাদের কাছে থাকেন যখন অসুস্থ হন আমরা তার সেবা শুশ্রূষা করি তিনি মৃত্যুবরণ করলে আমরা তাকে তার পরিহিত পোশাকেই দাফন করি তার মৃত্যুর পর মহানবী সাল্লাহ আল আসসালাম আমাদের কাছে আসেন আমি বললাম হে আবু সাহেব আপনার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক আপনার ব্যাপারে আমার সক্ষ্য হলো আল্লাহ অবশ্যই আপনাকে সম্মানিত করেছেন মহানবী সাহে আসলাম তাকে জিজ্ঞেস করেন তুমি কীভাবে নিশ্চিত হলে যে আল্লাহ তালা তাকে অবশ্যই সম্মানিত করেছেন ওমি আলা বলেন আমি জানি না এটি আমার আবেগের বহির প্রকাশ মাত্র মহানবী সাল আসলাম বলেন ওসমান তো এখন মারা গিয়েছে আর আমি তার ব্যাপারে ভালো কিছুরই আশা রাখি কিন্তু আল্লাহর কাসেম আমি নিজে আল্লাহর রসুল্লামার সত্য এটি জানি না যে উসমানের সাথে কি ব্যবহার করা হবে উম্মি আলা বলেন ভবিষ্যতে তিনি কখনও আর এমনটি বলবেন না সেদিন রাতে তিনি যখন ঘুমান তখন তিনি স্বপ্নে একটি প্রবাহমান ঝর্ণা দেখেন আর যাকে বলা হয় এটি উসমানের ঝর্ণা তিনি মহানবীস আসলামকে স্বপ্নের কথা বলেন মহানবীসালসলাম এই স্বপ্নের ব্যাখ্যা করে বলেন এটি তার কর্মের ঝর্ণা যা জান্নাতে প্রবহমান হবে এটি ছিল মহানবী সাসমের তর্বতের রীতি যে ধারণাবশে কারো ব্যাপারে আল্লাহর ক্ষমালাভের বিষয় জোরালো সাক্ষ্য দিয়ে দিও না কিন্তু যখন স্বপ্নে আল্লাহতালা তার মর্যাদার বিষয়টি দেখিয়ে দেন পুরস্কার করে দেন তখন তিনি সাল্লা সালাম সেটির সত্যায়ন করেছেন নতুবা মহানবী সালাম তো জানতেন যে আল্লাহতালা বদ্রি সাহাবিদের প্রতি সন্তুষ্ট আর তিনি সাল্লা স্বয়ং তার জন্য যেভাবে দোয়া করেছেন বা আবেগ দেখিয়েছেন তা থেকে প্রতিমান হয় যে তিনি তার ব্যাপারে এরূপি আশা রাখতেন কিন্তু তবুও তিনি শিখিয়েছেন কারো ব্যাপারে তোমরা হয়ে সাক্ষ্য দিতে পারো না কেননা পরকালে কি হবে না হবে এটি পুরোপুরি আল্লাহ তালার দয়ার উপর নির্ভর করে হজরত দোয়া করেন আল্লাহ তালা ক্রমাগত হজরত উসমান বিন মাজুনের মর্যাদা উন্নত করতে থাকুন আর তার পূর্ণ আদর্শ আমরাও যেন নিজেদের মাঝে প্রতিষ্ঠা করতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন হজুর এরপন হাজ ওহাব বিন সাদ বিন আবি সরাহ স্মৃতিচারণ করেন তার পিতার নাম ছিল সাদ তিনি বনু আমের বিন বিনোয় গোটের লোক ছিলেন মুরতাদ হয়ে যাওয়া সাদ আবি তারই ভাই ছিল হয়ে যাওয়ার ঘটনা প্রাসঙ্গিকভাবে তাকে পুনরায় ক্ষমা করে দিয়ে মুসলমান হওয়ার সুযোগ দেওয়ার ঘটনাটিও বর্ণনা করেন হাজর ওয়াহাব মদিনায় হিজতের সময় কুলসুম বিন হিদমের বাড়িতে অবস্থান করেন মহানবী তার ও হাজর সুয়ায়ত বিন আমারের মাঝে ভাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠা করেন তারা উভয় متار شاش پر مہانبی صلاح اللہ মুতায়ে। রোমান রাজ্যের অন্যায় ওপর নেতৃত্ব ভার অর্পণ করেন এবং বলে দেন তিনি মৃত্যুবরণ করলে যেন যথাক্রমে আজফর ওয়াজ আবদুল্লাহ বিন রাহা নেতৃত্ব দেন তাদের তিনজনের মৃত্যু হলেদ খালিদ বিন বলিদ স্বয়ং নেতৃত্ব ভার নিজের কাঁধে তুলে নেন আর আল্লাহ তালা তার হাতে হুজুর যার উল্লেখ করেছেন তিনি হলেন মুরব্বী সি সালাস মালিক মোহাম্মদ আকরাম সাহেবের যিনি পঁচিশে এপ্রিল যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইন্তেকাল করেন তিনি একজন নিষ্ঠবান কর্মী ছিলেন মুরুব্বী হিসেবে জামাতের সেবা করে গেছেন ইন আলিল্লাহে ইনহরা জিউন তার জানাজাটি উপস্থিত জানাজা ছিল বাকি জানাজাগুলো হলো গায়েবানা জানাজা এর মধ্যে প্রথমে রয়েছে জামাতের মোবালিক শ্রদ্ধেয় চৌধুরী আব্দুল শকুর সাহেবের জানাজা যিনি গত বারোই এপ্রিল ইন্তেকাল করেন এরপর রয়েছে শ্রদ্ধেয় মালিক সালেম মহম্মদ সাহেব মাল মফেজেন যিনি একুশে এপ্রিল ইন্তেকাল করেন এরপর রয়েছেন তঞ্জানিয়ার সদেয় ওয়েশে জুমা সাহেব যিনি গত তেরোই মার্চ ইন্তেকাল করেন হুজুর প্রত্যেকের সংক্ষিপ্ত স্মৃতিচারণে তাদের অসাধারণ সব গুণাবলীর উল্লেখ করেন যা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হুজুর মরহুমদের বিদেহী আত্মার শান্তি ও নাকফিরাতের জন্য দোয়া করে বলেন আল্লাহ তারা তাদের পদমর্যাদা উন্নীত করুন এবং তাদের বংশধর্দেরকেও তাদের গুণাবলী নিজেদের মাঝে ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ মামিন প্রিয় শ্রোতা মণ্ডলী হুজুরর খবড়া সম্পূর্ণ শোনা কোনো কোনো বিকল্প নেই আমরা সমர்ப்பিত লোককে খুববার শারমারবা উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খবড়াটি শোনার অনুমতি হইলো হুজুরের খবড়াটি পছন্দ হবে আমাদের এমটি নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ www.mt.tv তে এবং আমাদের ওয়েবসাইট www.ahmadiabangla.org তে আসসালাম ধন্যবাদ জনাব আহমদ তারেক মুবশীহ সাহেব শ্রোতা মণ্ডলী अपनारा अनुष्ठान सुनते एफ एम बैंड एकश पॉइंट सात अन डब्लिव डब्ल्यू डब्ल्यू डट वफ इसलमाम डट सी ए देखते पाबारा सरसि श्रोत मंडली विगत अनुष्ठान इसलमर अन्य साधारण बैशिष्ट्य बांग बेरपुर जोटा छापाना होलिफा चतुर्थ खलिफा हजरत मिर्जा मिर्जा तहिर अहमद सहेब अस्ट्रियार অস অস্ট্রেলিয়ার ক্যানভার অস্ট্রেলিয়ার ক্যানভারাতে একটা ইউনিভার্স ক্যানভারা ইউনিভার্সিতে একটা বক্তৃতা প্রদান করেছিলেন সেই বক্তৃতার উপর ভিত্তি করে একটা বই ছাপানো হয়েছিল সেই বক্তৃতাতেই তার আলোকে আমরা আমাদের গত অনুষ্ঠান সাজিয়েছিলাম কিন্তু আমরা আমাদের সময়ের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এবং বিভিন্ন দর্শক্রোতার অনুরোধের প্রেক্ষিতে সেই অনুষ্ঠানটি সেই বিষয়টির উপরই আমরা আবার আলোকপাত করতে যাচ্ছি আমরা যারা বিদেশে থাকি প্রবাসে থাকি বা যে যেখানেই থাকি না কেন বাংলাদেশেই থাকি না কেন বুঝতেই পাচ্ছেন যে ইসলামের উপর যে ইসলামের উপর যে দাগ কলঙ্ক পড়ছে কিছু সংখ্যক পথহারা মানুষদের জন্যে জঙ্গি এবং সন্ত্রাসীদের কারণে তো সেই প্রেক্ষিতেই আমরা ভেবেছি যে এটার প্রয়োজনীয়তা ভীষণ যে ইসলাম যে শান্তির ধর্ম ইসলাম যে অত্যন্ত প্রাণের ধর্ম এবং ইসলাম যে পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছায় সেই জিনিসটি এখন খুব বেশি জরুরি হয়ে পড়েছে যা আমাদের ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরার সেই আমরা আমাদের অনুষ্ঠানটা আবার আমাদের বিষয়টাকে আমরা আজকে আবার আমাদের প্রতিপাদ্য বিষয়ে করেছি ইসলামের অনন্য সাধারণ বৈশিষ্ট্য বলি এই বিষয়ে আজকে আলোকপাত করবেন আমাদের সামনে আছেন আগেই বলেছি যে যেনাব তিদুল ইসলাম তপু সাহেব আছেন এবং জনাব আমিরুল হক সাহেব আছেন তো আমি এখন প্রথমে আমাদের আজকে আমরা প্রসঙ্গত বলছি যে আমরা আজকে ঢাকাতে কোনো কারো কাছে যাচ্ছি না এই জন্যে যে গতবার আমাদের টেলিফোনের সমস্যা হয়েছিল ফলে অনেক প্রশ্নের ইয়ে করতে পারিনি তো আজকে আমরা এখানে আমাদের আলোচকবৃন্দের সাথে আলোচনা করব তো আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান মানুষ দিয়ে শুনছেন আমার প্রথম প্রশ্ন আমাদের এখানে আছেন প্যানেলে যেন আমিরুল হক সাহেবের কাছে ইসলাম ধর্মের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম এ ধরনের ধারণা রূপে প্রত্যাখ্যান করে যে সত্য কোন বিশেষ ধর্মের কোত্রের বা জাতির একচেটিয়া ব্যাপার নহে আহ জানাব আমিরুল হক সাহেব এই বিষয়টি যদি আপনি আমাদের শ্রোতাদের জন্য একটু বুঝিয়ে বলতেন দয়া করে আসসালাম আলাইকুম বাংলা ভাষাভাষী ভাই জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই রেডিও প্রোগ্রাম শোনার জন্য আপনারা শুনেছেন আমাকে যে প্রশ্ন করা হয়েছে যে ইসলাম ধর্মের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম এর ধর্মগ্রন্থ করান শরীর এটা সত্যের বিষয়টাতে একচাটিয়া হওয়ার দাবি করে না এবং সত্য ট্রুথ ইংলিশে যাকে বলা হয় সেইটা কোনো একটা সুনির্দিষ্ট জাতির বা কোনো একটা জাতি গোষ্ঠীর একচাটিয়া বিষয় নয় যে ওই জাতির মধ্যে ওই ধর্মের মধ্যে শুধু সত্য শিল বা আসে আর অন্য কোন জাতির প্রতি এই কথাটা প্রযোজ্য হতে পারে না এর এরকম কথা করেন শরীফ নিগেট করে এরকম কথা করেন শরীফ এটাকে অস্বীকার করে এবং করায়ন শরীফ বলতে চায় যে সত্য যেটা সত্যের মূল উৎস হলেন আল্লাহ তালা স্বয়া সেই আল্লাহ যেহেতু সমস্ত মানবজাতির জাতির সবাইকে সৃষ্টি করেছেন কাজেই সেই সূত্র অনুযায়ী এই সত্যটা কোনো একটা জাতির মধ্যে সীমাবদ্ধ হতে পারে না কোনো কালেও সীমাবদ্ধ হতে পারে না সবাই যেহেতু আল্লাহ সৃষ্টি সৃষ্টি সেই কারণে আল্লাহতালার গুণের বিকাশাবলী সমস্ত জাতির মধ্যেই হয়েছে এবং করেন শরীফ এটা সুস্পষ্টভাবে বলে যে আল্লাহ তালা বলে যে আমরা পৃথিবীর প্রত্যেকটা জাতির মধ্যে প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মধ্যে এবং তাদের নিজ নিজ ভাষায় আমরা নবীরসুল প্রেরণ করেছি এটা সুরা ফাতির করণ শরীফের পঁয়ত্রিশ নম্বর সুরা এবং পঁয়ত্রিশ হায়াতে আল্লাহ তালা এই কথাটা ঘোষণা করেছেন যে আমরা সমস্ত জাতির মধ্যে সমস্ত জাতিগোষ্ঠীর মধ্যে আমরা নবীর রসুল পাঠিয়েছি তাদেরকে সত্য শিক্ষা দেওয়ার জন্য এবং তারা নিজ নিজ ভাষায় সেই জাতিকে নিজেদের জাতিকে শিক্ষা দিতেন এখান থেকে সুস্পষ্টভাবে যেটা প্রমাণ হচ্ছে যে সত্য কোনো কালেই কোনো একটা সুনির্দিষ্ট জাতির সম্পদ ছিল না আল্লা তাল্লার তরফ থেকে প্রত্যেকটা জাতির জন্যই সেই সত্যকে প্রেরণ করা হয়েছে কিন্তু পরবর্তী সময়ে সেই বিভিন্ন অনেক সময় পার হওয়ার কারণে এবং সেগুলি ওই যুগে তথা মানে যথাযথভাবে লিপিবদ্ধ করে না রাখার কারণে তার মধ্যে মানুষের প্রেক্ষাপন ঘটেছে এবং মানুষ সেটার মধ্যে ইন্টারপ্রলেশন করেছে যার ফলে বর্তমান যুগে এসে আমরা সেই পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলার যে সত্ত্বে সেটা অনেকটা কলুষিত এবং সেটা অনেকটা ঘোলাটে অবস্থায় আমরা দেখতে পাই কিন্তু করন শরীফের আলোকে যদি সেগুলোকে আমরা বিচার করি তাহলে দেখা যাবে যে সমস্ত জাতির মধ্যেই আল্লা তালা ইয়ে পাঠাইয়েছেন নবীরসুল এবং সংস্কারক এবং পথপ্রদর্শক প্রদর্শক পাঠাইয়েছেন কিন্তু অন্যান্য জাতিগুলির মধ্যে সাথে যদি অন্যান্য ধর্মগ্রন্থগুলোর সাথে যদি আমরা কোরআন শরীফের তুলনা করি তাহলে দেখা যায় যে অন্য জাতিগুলি যেন নিজেদের পক্ষে ঝোল টানার একটা চেষ্টা করেছে যেমন বাইবেলের কথা এখানে বলা যায় বাইবেল ঈশ্বরকে যেভাবে প্রকাশ করে এতে মনে হচ্ছে যেন শুধু সেই জাতির জন্য ঈশ্বরের মানে সমস্ত কিছু প্রচেষ্টা এখানে আমি একটা উদাহরণও বলতে পারি যে বাইবেলের মধ্যে পুরাতন নিয়মের একটা বইয়ের নাম হল বংশাবলী পত্র সেই পত্রের সেই বইয়ের ষোলো চ্যাপ্টারের ছত্রিশ ভার্সের মধ্যে এরকম লেখা আছে যে মহিমানিত হোক প্রভু যিনি ইসরায়েলের ঈশ্বর তো এখানে যে যেভাবে ইসরায়েলের ঈশ্বর বলা হয়েছে সমস্ত করেন শরীফের মধ্যে একটা কথাও এরকম বলে না যে আরবের ঈশ্বর বা মুসলমানদের ঈশ্বর করেন শরীফের মধ্যে আল্লাতালার যতগুলি গুণাবলী গুণবাচক নামের কথা উল্লেখ আছে তার মধ্যে সর্বপ্রথম উল্লেখিত নামটা হলো রাব রাব্বুল আলমিন তিনি সমস্ত বিশ্ব জগতের রাব প্রতিপালক এখানে কোনো একটা জাতির কথা উল্লেখ করা হয়নি তো যুগে যুগে আল্লাতলা সত্য প্রেরণ করেছেন বিভিন্ন জাতির মধ্যে এবং সেই জাতির প্রয়োজন মোতাবেক এই কারণেই দেখা যায় যে কোন একটা ধর্মগ্রন্থ যত বেশি পুরনো এটা কোরআন শরীফ থেকে যেন ততই বেশি সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি করে এটার কারণ হলো যে ওই পুরাতন যুগের প্রাচীন কালের ধর্মগ্রন্থগুলো যাদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল ওদের অবস্থা অনুযায়ী তাদেরকে সত্য শিক্ষা দেওয়া হয়েছিল সত্যটা যুগে যুগে এভাবে মানে ক্রমবিবর্তনের বিবর্তনের ধারায় যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে ক্লাস ওয়ানের যে ধর্ম যে পুস্তক সেটা এর মধ্যে ওয়ান এবং ওয়ান যোগ করলে দুই হয় টু এবং টু যোগ করলে চার হয় কিন্তু অন্যান্য উচ্চতর ক্লাসের বইয়ের মধ্যেও কিন্তু দুইয়ের য দুইয়ের যোগ চার হয়ে যোগ করলে কিন্তু তা সত্ত্বেও সেখানে কতোগুলি কোয়ালিটিভ ডিফারেন্স আছে তো অনুরূপ অবস্থায় এখানে কোরআন শরীফের সাথে অন্যান্য ধর্মগ্রন্থের তো বাইবেলের কথা যেটা বলছিলাম বাইবেলের যে নতুন নিয়ম সেটাও যদি আমরা প্রচলন পর্যালোচনা করি সেখানেও দেখা যায় যে হজরত ইসা বা জিসাস তিনিও মানে এমন কথা বলেছেন যে আমি ইসরায়েল জাতির লোকদের সাডা অন্য কারো জাতির জন্য প্রেরিত হয়নি তো সেইখান থেকে কিন্তু একটা আঞ্চলিকতার একটা ধর্মশিক্ষার দিকে ইশারা পাওয়া যায় এমনকি তিনি এটাও বলেছেন যে সন্তানের জন্য খাদ্য নিয়ে কুকুরের সামনে ফেলিয়া দেওয়া উচিত মানে পরজাতিকে তার শিক্ষা না দেওয়ার প্রসঙ্গে তিনি এই কথাটা বলেছেন অবশ্যই তিনি পরজাতিকে কুকুর বলেন নাই আর বলতে পারেন না না একজন খদার নবী হিসেবে আমরা যদি আমাদের প্রতিবেশী ধর্ম হিন্দু ধর্মের দিকে তাকাই সেখানেও দেখা যাবে যে মারাত্মক রকমের বর্ণ বিদ্যমান তার শিক্ষামালা হিন্দুদের মধ্যে উচ্চ বর্ণের প্রতি পক্ষপাতিত্বের দোষে ভরপুর যেমন বলা হয়েছে যদি নিম্নবর্ণের কেহ। বেদের কোন শ্লোক দৈবাত শুনে ফেলে তাহলে ব্রাহ্মণের কর্তব্য হবে গলিত সীসা বা মম দ্বারা তার কান বন্ধ করে দেওয়া সে যদি বেদের কোনো বাণী পাঠ করে তাহলে তার জিহবাহা কেটে ফেলা তার দেহকে টুকরা টুকরা করে ফেলা এটা রেফারেন্স হল গৌতম স্মৃতি বারো অধ্যায় তো এই সমস্ত বিষয় দেখলে আমরা দেখতে পাই যে পূর্ব যুগের কোনো কোনো ধর্মগ্রন্থের মধ্যে বিশেষ করে সব ধর্মগ্রন্থের মধ্যেই সবদের শিক্ষাটাকে নিজেদের দিকে কেন্দ্রীভূত করা হয়েছে যেন তাদের এই জাতি ছাড়া অন্য আর কোনো জাতির প্রতি ঈশ্বরকে খোদাকে আরোপ করা যায় না তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল আর করেনশরীফ যেই শিক্ষা দিচ্ছে যে সমস্ত মানবজাতির প্রত্যেকটা জাতি প্রত্যেকটা গোষ্ঠী আল্লাহতালার সৃষ্টি এবং আল্লাহ তালা তাদের প্রতি শিক্ষা এবং সত্যকে প্রেরণ করেছেন যোগ উপযোগী অবস্থা দিয়ে তো এই বিষয়ে কোরআন শরীফের যে শ্রেষ্ঠত্ব শিক্ষার শ্রেষ্ঠত্ব এটা প্রমাণ করে অন্যান্য সমস্ত ধর্মগ্রন্থের উপরে ধন্যবাদ জনাব আমিরুল হক সাহেব অত্যন্ত সুন্দর করে আপনি আমাদের শ্রোতাদের জন্য ব্যাখ্যা করলেন আমি যদি আপনার সাথে একটু একটু বটম লাইনটা আনি এটা বটম লাইন যে ইসলামের সৌন্দর্য হচ্ছে যে সত্য যে সত্য যে কথাটা এই সত্যটা ইসলামের একচ্ছত্র আধিপত্য নয় ইসলাম বলেন যে সত্যটা শুধু আমার ইসলামেরই এটা না এবং এটা সত্যটা হচ্ছে সার্বজনীন আমার মনে হয় তাহলে কি আমার ভুল হবে না না সত্যটা সার্বজনীন আমার মনে হয় শ্রোতা মন্ডলে আপনারা বুঝেছেন এবং আমরা এখন পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো जनाब तहीदलाम साहेबर तहुलेब आपनारश्न हे इसलमी एकम्र धर्म जार पवित्र धर्मे ग्रंथ अर्थात पवित्र कुरान शरीफ सम्पूर्ण अबिकृत रही है एखो पर् मुसलमान ये दाबी कतटुकू परीक्षित सत्य बोले मन करें कभी पवित्र कुरान शरीफ अबिकृतभवे संरक्षित आरोप श्रोतराम अन्नतम दबी दबी एकमत मुसलमान दे ग्रंथ कुरान शरीफ अविकृत रही है तो प्रसंगे बला शुरू तेल श्रेय ज যে কোনো শিক্ষার যে চিরন্তন হওয়ার জন্য এতটাই যথেষ্ট নয় যে তাকে সম্পূর্ণ অর্থাৎ পারফেক্ট হবে বরং এটারও নিশ্চয়তা থাকতে হবে যে তার যে টেক্সট বা অরিজিনাল যে অরিজিনাল যে টেক্সট যেটা নাজিল হয়েছিল সেটা চিরস্থায়ীভাবে সংরক্ষিত থাকবে একমাত্র পবিত্র ক্রান এটা দাবি করে কেননা পবিত্র ক্রান্ত তিনি নাজির করেছেন আল্লাহতালা তিনি কোরআন শরীফ সুর আল হিজরে এই বিষয়ে বলেছেন যে আমরাই এই গ্রন্থ নাজিল করেছি অর্থাৎ কোরআন শরীফ এবং আমরাই এর হেফাজত করবো এবার শুরু থেকে আল্লাহ তাল নিশ্চিত দিয়েছেন এ এই গ্রন্থকে তিনি সংরক্ষণ করবেন করে আসছেন এবং করবেন তো আমরা যদি দেখি যে মহান সালামের জীব দশায় প্রায় দীর্ঘ তেইশ বছর যাবৎ কুরআন হয় শুরুতে অল্প করে নাজিল হচ্ছিলো আয়াত সংখ্যা অন্য মুসলমান হচ্ছিল খুব অল্প তো যখন ফেরজ জিব্রাহ আসল কাছে আয়াত নিয়ে আসতেন হতো তিনি রাসুলসলামকে এটা শিখাতেন হৃদয়ঙ্গম করাতেন যাতে উনি এটা মেমোরিয়াছ হয়েছে উনার এবং সাথে সাথে মহানবী ইসালাম যারা যারা খুব কম মানুষের লেখা বলে জানতো যারা লিখতে জানতেন এমন কিছু সাহাবি ছিলেন যারা তার কাউকে তিনি ডেকে নিতেন এবং তাদেরকে দিয়ে এটা লিখিয়ে নিতেন এবং এবং তার নিকটবর্তী মুসলমানরা ছিল যারা তাদেরকে তিনি এটা মুখস্থ করতে বলতেন এবং মুখস্ত করিয়ে নিতেন তো এইভাবে দেখা যায় প্রায় পনেরো জন নিয়মিত ওই লেখক ছিলেন যারা এটা কালেকশন করতেন লিখে নিতেন আবার মহানের নিজের তত্ত্বতেন তিনি চারজন সাহাবিকে ইতিহাসে পাওয়া যাচ্ছে চারজন বিশেষ সাহাবিকে তিনি কোন যতটুকু নাজির হতো যখন তা মুখস্থ করে নিতেন এবং ভ্যারিফাই করে নিতেন যে তারা এটা মুখস্থ করেছে এদের এরা হলেন উল্লেখযোগ্য হলেন আবদুল্লাহ বিন মাসুদ সলিম মাওলা আবি হুজাইফা মুয়াদ বিন জালিন উবায় বিন কাপ এরা ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং কেউ ছিলেন আনসারি কেউ ছিলেন কাজে এরা সমাজের মুসলিম সমাজের সবার নিকট ইজি অ্যাক্সেস কেউ না কেউ তো মোহানুসালুসলাম যে কোরআন শরীফের শুধু এই এই যে চারজন ব্যক্তির কথা বলা হলো তারও অন্যদেরকে মুগস্থ করিয়ে নিতেন এবং মোহানি এটা আবার ভ্যারিফ ভেরিফাই করতেন তাদেরকে করতেন যে অন্য রাশিক মতো শেখাচ্ছে কিনা এবং অন্য রাশিক মতো শিখছে কিনা তো এইভাবে দেখা যায় যে মহানের যে ইন্তকালের সময় প্রায় হাজার খানেক সার্বি ছিলেন হাজারের রূপরে বা কয়েক হাজার হবে যা কোরআন শরীফ সম্পূর্ণ কোরআন শরীফ যত নাজির মানে কোরআন শরীফের সম্পূর্ণটা তারা মুগস্থ করে ফেলছে তো এই ধরনের এই ধরনের তাদেরকে বলা হাফেজ এখন এটা হলো যে মেমোরাইজেশন অর্থাৎ মানে মনে শিখে নেওয়া করে নেওয়া এটা আরবদের একটা গুণ ছিল যে তারা অনেক লম্বা লম্বা কবিতা কয়েকশো বা হাজার লাইনে কবিতা মুখস্থ করে একটা অনন্য বৈশিষ্ট্য ছিল তো তাদের সে গুণ তাদের যে স্কিল সেটা ইউজ করে তারা কোনটা পুরো মেমোরাইজ করে ফেলেছিল এটা হলো আগে মানে মুখস্ত করা আরেকটা ছিল যে লিপিবদ্ধ করা অর্থাৎ লিখে নেওয়া তো মালুজ্লাম মৃত্যুর পরে অর্থাৎ আবির সময় তিনি প্রথম যত কুলাম শরীফের যে যেগুলো এই লিখে রাখা হয়েছিল বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে যেমন পার্স প্যান্ট পাতা বা চামড়ার মধ্যে তো ওগুলো সব কালেক্ট করে একটি কালে কালেকশান করে একটা ভলিউম তৈরি করেছেন এবং যারা হাফিজ তাদেরকে এটা ভেরিফাই করে নিয়েছেন মানে একটা প্রথম কালেকশন করা হয়েছিল কুরাম শরীফের পরবর্তীতে ইসলামের যে তৃতীয় খলিফা হজরত উসমান রাজু আনহু তার সময় তিনি কোরআন শরীফে হজর আবুকালের যে সংকলিত যে কোরআন শরীফ সেটার সাতটি কপি করে তিনি তখনকার তদন্ত মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় তাকে ছড়িয়ে দেন প্রেরণ করেন এবং বলা হয়েছে যে ওখানকার মুসলমানরা এই কপি থেকে তারা আর কপি করে নেবে এইভাবে কোরআন শরীফ দুইভাবে সংরক্ষিত শুরু থেকে দুইভাবে সংরক্ষিত ছিল প্যারালারে সমান্তরালভাবে একটু মুখস্থ করার মাধ্যমে আটা লেখার মাধ্যমে এবং এই ধারাবাহিকতা এখনো জারি আছে এখন হাজার হাজার মানে এখন তো লক্ষ লক্ষ লোক হাফেজ আছেন যারা কোরআন শরীফ শুরুতে শেষ পর্যন্ত মুখস্থ করে রেখেছেন এবং এবং প্রিন্টেড কালেকশনও আছে সব সারা দুনিয়া সব সব দেশে শুধু তাই নয় এটা আবার অনুবাদও অনেক ভাষা প্রকাশিত হয়েছে একমাত্র আহমেদে মুসলিম জামাতি প্রায় ষাট থেকে সত্তরটার বেশি ভাষা কোরআন শরীফের সম্পূর্ণ অনুবাদ করেছে এবং প্রচার ব্যাপার হলো যে কোনো সময় অরিজিনাল যাতে টেক্সট থাকে এই জন্য অনুবাদের সময় অরিজিনাল যে আরবিক টেক্সট সাথে আছে এবং তার সাথে ওই ভাষার অন্য ভাষার ট্রান্সলেশনটা আছে এইভাবে যে অরিজিনালিটাকে ধরে রাখা হয়েছে এবং পৃথিবীর আর কোন ধর্মের এইভাবে দাবি করতে পাওয়া না যে তারা বা অন্য কোনো ধর্মে দেখা যায় না যে তারা তার অনুসারীরা তারা তাদের যে ধর্মের পুস্তক তার মুখস্থ করেছে এরকম নজির পাওয়া যায় না তো এটা প্রমাণ কি যার এটা আমরা মুসলমানদের দাবি এখন আমরা শুনবো যারা যারা গবেষক যারা দিন রাত গবেষণা করেছেন কোরআন শরীফের খুঁত ধরার জন্য নলডিকে তার যথেষ্টভাবে কোরআন এবং মুসলমানদের যে আর্লি হিস্ট্রি তার এগুলো গবেষণা করেছেন তো উইলেম মোড় সার উইলেম তার লাইফ অফ মোহাম্মদ পুস্তকে আমি জাস্ট বাংলাটা পড়ে শোনাচ্ছি আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিনা বিচারে মেনে নিতে পারি যে প্রতিটি শ্লোক অর্থাৎ আয়াত মোহাম্মদ সাল্লাম নিজের মূল ও অপরিবর্তিত রচনা তিনি ওই পুস্তকের অন্য সাতাশ পৃষ্ঠে বলেন যে যে টেক্সট কোরআন যে টেক্সট আমরা পেয়েছি তা মোহাম্মদ সাল্লাম নিজে দিয়েছেন এবং ব্যবহার করেছেন এবং তার আভ্যন্তরীণ ও বাহ্যিক প্রত্যেক প্রকারের নিরাপত্তা বা সিকিউরিটি রয়েছে তাৎ এখানে কোনো রকমের প্রক্ষেপণ হয়নি কোনো রকমের নরচর হয়নি আর নলডিকি বলেছেন এটা উদ্ধৃতি হলো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিক আর নাইন্থ এডিশনের যে কোরআন যে চ্যাপ্টার একটা পড়েছন আছে অপ্রেক পড়েছন আছে অনুবাদটা সামান্য করণিক বা কারিক্যাল বিচ্ছুতি হয়তো থাকতে পারত কিন্তু উসমান ওসমানের সংগ্রহ সংগৃহীত কোরআনের টেক্স ছাড়া অন্য কিছু আর নেই কোরআনের মধ্যে পরবর্তী কোনো বা প্রক্ষেপের যে অস্তিত্ব আবিষ্কারের লক্ষ্যে ইউরোপীয় গবেষকদের অভিজ্ঞতা থাকা এটা মুসলমান অ সবাই করে নিয়ে গেছে এবং ইনশাল্লাহ এটা থাকবে কেমন পর্যন্ত ধন্যবাদ ইসলাম সাহেব श्रोता मंडली आपनारा तो भीषण पूकित आनंदित पवित्र कुरान शरिफर संरक्षण जो इतिहास अत्यंत स्वल्प समय संक्षिप्त भावे एट ए ग्लैन्स सामने तुम्हें धरलें जाना तोहदुल इसलम तपू साहेब श्रोता मंडली आजकल अनुष्ठान प्रतिपाद्य विषय वजकल अनुष्ठान आलोचनार विषय हे इमाम जो महान सौंदर्य से मानसर सामने तुले धरा আমাদের এই বিষয়ের উপর লক্ষ্য রেখে আমরা আমাদের আলোচনায় এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আরও প্রশ্ন করব আমাদের আলোচক কাছে এর মধ্যে আমি আমার ইচ্ছে হচ্ছে আমাদের এখানে আজকে একজন ভালো আমরা বলি যে নজম এবং এটাকে না বলা যেতে পারে আর বা কবিতা বা শের যেটাই বলি না কেন এক নজম পাঠ করবেন এবং পাঠ করে শোনাবেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে এটা একটু আহ হবে আর মোড়া ভাঙা হবে কফি খাওয়া হবে চলুন আমরা একটু আমাদের আহ শ্রদ্ধা জানাব নাসির কাছ থেকে একটা নজর শুনে আসি সালাম আলাইকুম ইসলাম মরহম মৌলী সালিমুল্লাহ সাহেবের নজমুল মাহাতি থাকে কেন ওরে ইসলাম जरा जीर्ण लुंद मन पड़े तुम ये जबे हेरा गुहे आरबे स्वरोगे मरते आकाशे बतास উঠেছিল মহাজ শিশু হেন তকানগরে তেরোটি বছর গেল নাচিনিয়া আহা যাহিল লোকেরা কত না যাত না দিল অবশেষে তুমি বালক বয়সে মদিনাতে গেলে চলি পথে গারে সাউর মরু প্রান্তর ধীরে ধীরে পার হলি শশী কলা সমে হয়েছিল সুঠাম নৌ জুয় আনসার আর মহাজের মিলে গেছিল জয়গ গগনুভবন করি আলুড়ন সাজিয়া প্রভঞ্চন বিজলি হাকিয়াবরসিয়া জিয়াইলে মরা গণ কামিক্রোধি লোভি উমিয়ারবি যত ছিল বে দুই তোমার পরশে হইল নিমিশে জ্ঞানীশানী সালেহি জুলুম করণী কাহারেও তুমি দিয়াছ সাম্যবাণী ধর্মের নামে হতে দাও নাই গ্লানিকর দেখিতে দেখিতে ফেলে ফেলেছিলে জাল পৃথিবীর কুনে কুনে বিজাতি বহুল সে দলে দলে তোমার বারতা শুনে ইসলাম যারা করিবে গ্রহণ পাইবে স্বরগোদ্যান না শুধু আখে রে দুনিয়া মাঝারে করিলে তাহা প্রমাণ কোথা আজ বর্গ উদ্যান কোথা সে উজালাস স্বর্গাধিবাসী মুসলিম কই ছিল যারা মুহিয়া হেন কালে এক ডাক্তার ভেজে বদরের বিধাতধার এক ছুরিকা হাতে দিল নিজ করুণ दला दली जत गाटी सत केटे करे फला फला पछा खुन समे दले दूरे फेले दला दला विधाताई कहे डाक्तरे डाकी আরো দিতে পারতাম কিন্তু আমাদের হাতে একেবারেই সময় নাই তাই কিন্তু আপনার নজরের প্রশংসা না করে পারছি না অত্যন্ত ভালো লাগলো আমাদেরকে যেন দুলিয়ে দিয়ে গেলেন খুব ভালো লাগলো আমি এখন আমাদের প্যানেলের কাছে আবার আলোচনায় ফিরে আসব। আমার এখনকার প্রশ্নটি থাকবে শ্রদ্ধা জানাব আমিরুল হক সাহেবের কাছে আমিরুল হক সরকার আমার প্রশ্নটি হচ্ছে যে সরকার প্রতিষ্ঠার পদ্ধতির ব্যাপারে বিশেষভাবে বলার পরিবর্তে ইসলাম রাজনৈতিক ও সরকারি বিষয়ে পরিচালনার নীতি নির্ধারণ করে সুনির্দিষ্টভাবে এ ব্যাপারে যদি সংক্ষেপে একটু আলোকপাত করতেন যে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আর এর পূর্ববর্তী যে প্রশ্নটা সেটার ব্যাপারে যেটা তহিদুল ইসলাম সাহেব বলেছিলেন সেখানে একটা তুলনামূলকভাবে আমি এক মিনিটের মধ্যে একটা কথা বলতে চাই আপনারা যদি বাইবেল নতুন নিয়ম যেটাকে বলে ইসার শিক্ষা সেখানে যদি আপনারা দেখেন তাহলে সেখানে অল টুগেদার সাতাশটা বই আছে নতুন নিয়মের মধ্যে এই সাতাশটা বইয়ের একটাও ইসার দ্বারা লিখিত হয়নি এমন কি কোনো একটাও ঈশা কাউকে লিখতেও বলেন নাই ডিক্টেডও নাই। এমন কি লেখার পরে সেগুলোকে দিয়ে সেগুলা ঈশাকে দিয়ে পরীক্ষাও করা হয় নাই তাহলে আপনারা চিন্তা করে দেখেন তার মধ্যে কত রকমের ভুল ভ্রান্তিত তাহলে একটা প্রশ্ন আসে এখান থেকে যে যে এই একটা বই ঈশা নিজে লেখে নাই কাউকে লিখতেও বলেন নাই এবং লেখার পরে তাকে দিয়ে চ্যাক করানো হয় নাই তাহলে যা লিখিত হয়েছে এটাই যে ঈশার সত্যিকারের শিক্ষা তার গ্যারান্টি কোথায় কিন্তু করেন শরীফ যে প্রত্যেকটা আয়াত এবং আয়াতের মধ্যে যতগুলি শব্দ নাজিল হয়েছে প্রত্যেকটা শব্দ মোহাম্মদ সাধারণ মেমোরাইজ করেছেন তার অন্তরে সেটা হেফাজত হয়েছে তারপরে তিনি নিজের সুপারভিশনে কাউকে দিয়ে যে লিখতে জানে তাকে দিয়ে সেটা লেখানো হয়েছে লেখার পরে তাকে জিজ্ঞেস করেছে তুমি পড়ে শোনাও কী লিখছ তারপরে সেগুলোকে কম্পাইলেশন হয়েছে আরেকটা কথা মনে রাখবেন কোরআন কিন্তু যেই ধারাবাহিকতা নাজিল হয়েছে এই ধারাবাহিকায় কিন্তু বর্তমানে লিখিত হয়নি সর্বপ্রথম আয়াত নাজেল হয়েছে একরাব ইসলামের রব্বিক আল্লাধির খলাক হয়রাজ এই আয়াতটা করন শরীফের প্রায় শেষ দিকে সুতরাং এই যে আগের আয়াত পরে পরেরটা আগে করা এরকম এই যে কাজটা যেটাকে ইংলিশে কম্পালিশন বলে সেই কাজটাও কিন্তু হজরত মোহাম্মদ সা্লাহসাল্লাম স্বয়ং করেছেন জিব্রাইলের তত্ত্বাবধানে আচ্ছা এখন আসি আমাকে এখন আসি আমাকে যে প্রশ্ন করেছেন যে করন শরীফ ইসলাম কোন সরকার প্রতি সরকার প্রতিষ্ঠার পদ্ধতির ব্যাপারে বিশেষভাবে বলে না যে এটাকে কি গণতান্ত্রিক সরকার হবে নাকি সমাজতান্ত্রিক না পুঁজিবাদী না সাম্যবাদী না পার্লামেন্টেরিয়ান গভর্নমেন্ট না প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট না কিংডম নাকি ড্যাক্টেটরশিপ কোন পদ্ধতির কথা বলে না বরং কল্যাণ বলে যে সরকার যে পদ্ধতির হোক তারা যেন ন্যায় নীতির মাধ্যমে সরকার পরিচালনা করে আসলে মানুষের কল্যাণ যদি করতে হয় তাহলে কিন্তু যে কোনো সরকারের যে কোনো পদ্ধতির সরকার দিয়ে করা সম্ভব যদি সেখানে ন্যায় প্রতিষ্ঠিত থাকে ন্যায় বিচারের নীতিমালা অনুসরণ করা হয় তাহলে যে কোনো পদ্ধতির সরকার দিয়ে এই মানুষের কল্যাণ সাধন করা সম্ভব আর যদি এই বিষয়টা মানে ন্যায় না থাকে তাহলে কোনো প্রকারের সরকার দিয়ে মানুষের কল্যাণ করা সম্ভব নয় যেটা আমরা পৃথিবীর প্রায় সকলি দেশের দিকে তাকালে এখন এই কথাটার বাস্তবায়ন দেখতে পাই বাংলা ভাষা একটা ছোট্ট গল্প আছে যে এক কৃষক একটা বিড়াল কিনে আনছে বিড়াল নিয়ে আসছে ইঁদুর মারার জন্য কিন্তু সেই বিড়ালটা অলস্যটা কাজ করে না খায় আর ঘুমায় তখন ওই কৃষক সে করলো কি সাদা বিড়ালটা ছিল সেটার পরিবর্তে একটা কালো বিড়াল নিয়ে আসলো তো সেটাও এসে ওই রকমই করে ওই রকমই ঘুমিয়ে থাকে আর খায় শুধু অতএব বিড়ালের রং পরিবর্তন করে কোনো ফায়দা নাই। যদি বিড়ালটা অ্যাক্টিভ না হয় অনেস্ট না হয় সিনসিয়ার না হয় তো এই কথাটা এখানে একেবারেই প্রযোজ্য যে সরকার কোন ধরনের কোন পদ্ধতির হবে সেটার মধ্যে সমস্যার সমাধান নয় সমাধান হলো যে যে ধরনের সরকারই হোক সেটা নিজের দায়িত্ব পালন করে কিনা মানুষের কল্যাণের জন্য সে কোনো কাজ করে না করে কিনা না সেই জিনিসটা দেখতে হবে তো ইংলিশে যেই ডেমোক্রেসির একটা ডেফিনিশন দেওয়া হচ্ছে যে গভর্নমেন্ট বাই দি পিপল গভর্নমেন্ট অফ দি পিপল অ্যান্ড গভর্নমেন্ট ফর দি পিপল কোরআন শরীফে গভর্নমেন্ট বাই দি পিপলের পরিবর্তে জোর দেয় গভর্নমেন্ট ফর দি পিপল যেটা সে যেই ধরনের গভর্নমেন্টে হোক সেজন্য জনসাধারণের জন্য জনগণের জন্য কাজ করে ইসলাম জনসাধারণের প্রতি ও দায়িত্ব ইসলাম জনসাধারণের প্রতিও কিন্তু দায়িত্ব ন্যস্ত করে শুধু সরকারের উপরে নয় যারা নিজেদের শাসকবর্গকে নির্বাচন করবে তাদেরকে অবশ্যই যোগ্য ব্যক্তি নির্বাচন করতে হবে সম্পূর্ণরূপে সাধুতার দ্বারা অনুপ্রাণিত হয়ে এমন সব লোককে তারা নির্বাচন করবে যারা সত্য সত্যই ওই পদের জন্য যোগ্য এবং সুদক্ষ এখানে স্বজন না করে সুজন করার নীতির কথা ইসলাম বলে যে তোমরা সুজনকে নির্বাচন করো স্বজন যদি সুজন না হয় তাহলে তাকেও নির্বাচন করো না আশা করি স্বজন আর সুজন কথা দুইটার মধ্যে যে পার্থক্য সেটা আপনারা বুঝতে পারছেন যেখানে কোনো পদে নির্বাচনের ক্ষেত্রে এটাই কোরআনের পূর্ব শর্ত যেমন কোরআন বলে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের যে অধিকার ভোটের অধিকার যে আমাদের স্বরূপ তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা तर अर्पण करो जरा क्या योग्य एवं क्या उपयुक्त जर मध्य न्याय न्यायपरणता आए यह रम लक्ष तुम्हारा निवाचन करो कुरने उल्लिखित सरकार गठन मौलिक किसान नीतिमाल बेपारेने संक्षिप्त कि ची प्रथम देखते सरकार देश और जरूर सम्मान जीवन और सम्पे निप विधान कर कि ना যদি আপনি মনে করেন এই লোকের মধ্যে যাকে আপনি নির্বাচন করবেন একজন ভোটার হিসেবে একজন দেশের নাগরিক হিসেবে আপনাকে এই বিবেচনাটা থাকতে হবে শাসককে অবশ্যই মানুষে মানুষে কিংবা গোত্রে গোত্রের ন্যায় বিচারের ভিত্তিতে আচরণ করতে হবে জাতীয় সকল বিষয়ের নিষ্পত্তি করতে হবে লোকেদের সাথে বা লোকেদের প্রতিনিধির সাথে আলোচনার মাধ্যমে सरकार के जनगणर मौलिक चाहिदासम पूरण करते अर्थात प्रति नागरिक पानी वस्त्र बसस्थान सुबंदोबस्त प्रत्येक नागरिक करते आमी देखे पश्चिम जगते इसलमर कतगुली कुरान् कतगुली शिक्षार दिखे तरा कटाक्ष जेमन चुरी कर हाथ केटे दौ ये कुरने अवश्य उल्लेख आई विचार्ट शर्सपेक्ष যে সরকার আসবে ওই চোরের হাত কাটতে সেই সরকারের উপরে কিন্তু এই এই দায়িত্বগুলি অর্পিত আছে যে প্রত্যেকটা নাগরিকের খাদ্য পানীয় বস্ত্র এবং বাসস্থান এইগুলোর নিশ্চয়তা দিতে হবে যদি কোন লোক এই নিশ্চয়তাগুলি দেওয়ার পরেও ওই বিষয়গুলি দেওয়ার পরেও যদি কেউ চুরি করতে আসে তখন ওই সরকারের যোগ্যতা হবে তখন ওই সরকারের অধিকার হবে ওই চোরের হাত কাটা অথবা बांगल जेट प्रभव बक्य आज भाद देवार भादार नए कल मार गोसाएं सेन शरीफ बोलेना जनगणर जो एर पर कल शरीफ बोल से जनगणर जो शांतिपूर्ण निरापद परेशते जीवन सम्पद और सम्मान हेफत करते प्रत्येक नागरिक अर्थनैतिक व्यवस्था सुषम नियमित और सुशृंगखल करते हैं জনগণের প্রত্যেকের স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা সুসংগঠিত করতে হবে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে এখানে আমি আর একটু কথা বলতে চাই যে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে এখানে কিন্তু শুধু ইসলাম ধর্মের স্বাধীনতার কথা বলা হয়নি কোন একটা দেশের সরকারের উপরে দায়িত্ব হলো ওই দেশের ভিতরে যতগুলি ধর্মীয় সম্প্রদায় থাকবে প্রত্যেকটা ধর্মবিশ্বাসের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে এখানে শুধু মুসলমানদের স্বাধীনতার কথাই বলা হচ্ছে না। পরাজিত জাতির নাচারের আচরণ করতে হবে যুদ্ধবন্দীদের প্রতিও অনুকম্পার সহিত আচরণ করতে হবে সন্ধি ও চুক্তির মর্যাদা রক্ষা করতে হবে দুর্বলের উপরে জোর করে অসমচুক্তি চাপানো যাবে না এখানে একটু কথা অফ দি রেকর্ড বলতে চাই আপনারা জানেন ইতিহাস পড়লে প্রথম মহাযুদ্ধের পরে যখন জার্মানি যখন পরাজিত হলো। তখন তাদের উপরে সাংঘাতিকভাবে অন্যায় করা হয়েছে জাতীয়ভাবে সেটার বদলা নেওয়ার জন্য সেই প্রতিশোধ নেওয়ার জন্য হিটলারের মধ্যে আবার রুদ্ধ উবদ্ধ হলো আবার জার্মানি পরাজিত হলো এবং তাদের উপরে আরও ভয়ঙ্কর অবিচার করা হয়েছে যেটা ইসলাম মোটেই সমর্থন করে না তো মুসলিম নাগরিকদেরকে বৈধ সরকারের প্রতি অনুগত থাকতে হবে শুধু ওই সময় সরকারের বিরুদ্ধিতা করা যাবে যদি কোনো সরকার মানুষের ধর্মীয় স্বাধীনতার উপর যদি হস্তক্ষেপ করে তখন নাগরিকদের অধিকার থাকবে সরকারের বিরুদ্ধিতা করার অন্যথায় অন্য কোনোভাবে নয় শাসকের সঙ্গে মত দেখা দিলে কোরআন ও রাসুলের সুনাত অনুযায়ী তা নিষ্পত্তি করতে হবে কোনো অবস্থাতেই কেউ স্বার্থপরতার বশবর্তী হবে না সাধারণ উন্নয়নমূলক এবং জনকল্যাণমূলক পরিকল্পনাসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে জনগণকে সহযোগিতা করতে হবে ধন্যবাদ জনাব আমিরুল আমি অত্যন্ত দুঃখিত যে আপনাকে আমাকে থামাতেই হলো বাধ্য হয়ে কারণ আমাদের হাতে সময় একেবারে নেই আরও অনেক প্রশ্ন আছে শ্রোতা মণ্ডলী আপনাদের জন্য একটু বলে নিচ্ছি যে আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন একশো পয়েন্ট সাত এবং আমাদের অনুষ্ঠান দেখতে চাইলে ইউটিউব অনলাইনে দেখতে চাইলে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ভয়েস ইসলাম বাংলা ডট এবং ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ সি দেখতে পাবেন শ্রোতামণ্ডলী ইসলামের সৌন্দর্য তুলে ধরা আমাদের সামান্য এক ঘন্টা সময়ে এবং আমাদের মতোই ক্ষুদ্র অধিকারী লোকদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এত সহজে কারণ একটা বিশাল একটা সাবজেক্ট তাত্ত্বিক আলোচনা আছে মধ্যে দর্শন আছে অনেক বড় অনেক বিশাল জিনিস এটা আপনারা সকলেই জানেন কিন্তু আমাদের খুদ্র ক্ষুদ্র জ্ঞান ক্ষুদ্র সময় ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র মানুষের দ্বারা ছোট্ট একটু চেষ্টা এটাই যে আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা তো করছি আল্লাহতালা আমাদের নিয়ত যদি কবুল করেন তাহলেই তো অনেক যথেষ্ট কারণ ইসলামের গায়ে যেই আচল লাগছে বা ইসলামের যে বদনাম কলঙ্ক হচ্ছে বিশ্বব্যাপী আমাদের কিছু বকে যাওয়া মানুষদের জন্যে অমানুষদের জন্য যারা সন্ত্রাসী এবং জঙ্গিবাদের সাথে জড়িত হচ্ছে সেই সব লোকদের জন্য হচ্ছে তাদের প্রতি আমরা নিন্দা এবং ঘৃণা জানাই এবং মানুষে মানুষের সৌহার্দ যে ডাক ইসলাম দিয়ে গেছে সেটাই সকলের মানুষের কাছে পৌঁছাতে চাই শান্তির সেই ডাক এটাই আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য আমাদের হাতে আরও কিছু সময় আছে সামান্য কিছু এর মধ্যে আমি একটা প্রশ্ন নিয়ে জনাব তহিল ইসলাম সাহেবের কাছে যেতে চাই জনাব তহদুল ইসলাম সাহেব আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে অন্যান্য ধর্মগুলোর তুলনায় ইসলাম ধর্ম ইনসাফ বা ন্যায় সম্পর্কে সামগ্রিক নির্দেশনা প্রদান করে ইসলামের ন্যায় বিচার সম্বন্ধে যদি আপনি আমাদের শ্রোতাদের জন্য স্বল্প সময়ে কিছু ধারণা দিতেন ধন্যবাদ মোহাম্মদ আহমদ সাহেব তো ইসলামে আমাদের আমেরক সাহেব যে একটুখানি আগে যে বললেন যে সরকার পদ্ধতি কী কীরকম হওয়া উচিত ন্যায় বিচার ন্যায় বিচারক তো কিছুটা অলরেডি তিনি টাচ করে দিয়েছেন তো আমি স্থান ধর্মের যে ন্যায় যে শিক্ষা সামগ্রিক শিক্ষা আমি অন্য ধর্মের তুলনায় সেটা বলবো এর আমরা অন্য ধর্মের কিছু রেফারেন্সটা আনবো তারা অন্য অন্য ধর্মগুলো ইনসাফ বা ন্যায় বিচার ভিত্তিক প্রশাসন সম্পর্কে কোনো সামগ্রিক নির্দেশনা দান করা না যদিও কিছু বলে তা এমনভাবেই বলে যাকে না আজকের দিনে বা আজকের যুগে সাময়িক প্রযোজ্য হতে পারে এমনকি তাদের নির্দেশনার কোনো কোনো অংশ এমন যে যা আমাদের এই যুগের বুদ্ধিবৃত্তি বা আবেগ অনুভূতির সরাসরি পরিপন্থী বলা যায় যে এগুলো বিকৃত হয়ে গিয়েছে বা এগুলো ছিল কার্যকারিত স্থানীয় বা সাময়িক जमीन एर आगे बलाहुदीधर्म एमन एक क्षो कथा पेश करे जिन केवलम्रसराइल क्षता बाकी मानवजात क्षदा नन कहती विश्वर किस नहीं धर्मटी मानववाधिक सम्पर्कित मौलिक प्रश्नटर बेपारे को कथाई बोलेना प्रसंग क्रमेना एम हिन्दूधर्म समय ये धर्म जो केवल्दूर प्रति सरसि बता पसंद करेना पसंद करा नय बरता निम्नवर्ण हिंदू बरिता पोषण कर फल खुद के संकीर्ण कर हिन्दूधर्म एक राय ब्राह्मण निम्नबर्ण लोक ऋण परिशोध करते हैं निम्नबर्ण लोकटे कोई ऋणर पर दबी रखार आरोपू धर्म दिखे तक शत्रुर আচরণের কথা বলে এই ধর্মটিতে শত্রুর প্রতি ন্যায় বিচারের কোনো ধারণাই নেই বরং বলা হয়েছে যে যখন তোমাদের প্রভু তোমাদের খোদা তাদেরকে অর্থাৎ তোমাদের শত্রুকে তোমাদের হাতে ছেড়ে দেয় তখন তোমরা তাদেরকে পরাস্ত করো তখন তাদেরকে নিঃশ্বাসে ধ্বংস করে দাও এবং তাদের সঙ্গে কোনো সন্ধিযুক্ত করবে না এটা দ্বিতীয় বিবরণীর বর্ণিত হয়েছে এই তুলনায় এখন আমরা দেখে আসুন ইসলামে কী কি কী বলে কয়েকটি আয়তে মু করব। শুধুমাত্র বাংলা অনুবাদটা এখানে বলে দিব যেমন সুরা উনষাট নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন যে যখন তোমরা লোকের মধ্যে বিচার করো তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করো এই সুর আর নিসারই আবার একশো ছত্রিশ আল্লাহ তালা বলেছেন যে ন্যায়পরায়ণতের উপর দৃঢ় প্রতিষ্ঠিত হও আল্লাহ তালা আল্লাহর জন্য সাক্ষী হিসাবে এবং যদিও তোমাদের সাক্ষ্য তোমাদের নিজেদের পিতা বা স্বজনদের বিরুদ্ধেও চায় দেখুন কিভাবে ন্যায় বিচারের কথা বলেছে যে যে তোমার নিজেদের আত্মীয় বিরুদ্ধে যদি তোমার নিজেদের তোমার বাবা মার বিরুদ্ধে যদিও যায় তারপরে তোমার শরীর সাক্ষরতা সুরা আল মায়েদার নয় নম্বর আয়তে বলা হয়েছে কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে আদও এই অপরাধ করতে পরাজিত না করে যে তোমরা ন্যায় বিচার না করো তোমরা সুবিচার করো এটা তাকওয়া বা ক্ষোধাবির অধিকতর নিকটবর্তী সুরা বাকারার আরেকটা আয়াত যেটা যুদ্ধ প্রসঙ্গে বলা হয়েছে তার অনুবাদ হলো সুরা বাঁকর একশো একানব্বই নম্বর আয়াত এবং আল্লাহর পথে তোমরা ওই সকল লোকের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে কিন্তু তোমরা সীমালাঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালাঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না এবার সুরা আনফল বাষট্টি নম্বর আয়াত যেখানে যেখানে শান্তি চুক্তির দিকে ইঙ্গিত করা হয়েছে বলা হয়েছে যে যদি তারা শান্তির দিকে ঝুঁকে তাহলে তোমরা এর দিকে ঝুঁকবে এবং তুমি আল্লাহর উপর নির্ভর করবে নিশ্চয়ই আল্লাহতলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞানে আমার মনে হয় সময়ের দিকে খেয়াল রেখে আমি এই বিষয়টা আরেকটা জিনিস আমি বলব এখানে যা সংক্ষিপ্ত করে ইসলামের যা আরেকটা প্রাসঙ্গিক বিশেষ হল প্রতিচ্ছদ এবং ক্ষমাশীলতার ব্যাপারে ইসলামের শিক্ষা এবং বাইবেল তৌরাত বা ইঞ্জেলের শিক্ষা तरु बला तु, तुम चक्षण करा कर प्राणे बदला प्राण चोखला चो दाँतर बदला दाँत हाथ बदला हाथ पैर बदला सन्देह नहीं जो प्रतिशोध ग्रहण ये जोर देते जो हमारा हृदय के भारक्रांत कर विपरीते देखी निस्टामेंट बाम तरह संगीत देर तरह সাবিদিকে বলেছেন যে তোমাদের তিনি ক্ষমার উপর এত জোর দিয়েছেন যে কেননা ওই তৌরাতে ওই শিক্ষা যে কঠোরতার শিক্ষা এই পালন করতে করতে তাদের হৃদয় একেবারে কঠোর হয়ে গেছিলো তাদেরকে তিনি আবার নমনীয় করানোর জন্য তাদেরকে ক্ষমা প্রতি খুব জোর দিয়েছেন তিনি তাদেরকে বলেছেন যে যদি তোমার ডান গেলে কেউ চর মারে তার তুমি তার দিকে তুমি অপরটি পেতে দাও তো দেখুন যে এই দুইটি শিক্ষা পরস্পর বিপরীতমুখী এবং কোনোটাই আসলে প্র্যাকটিক্যাল না আসলে এটাই সঙ্গত ছিল শিক্ষা শিক্ষাগুলো দেওয়া ছিল টেম্পোরারি অর্থাৎ সেই যুগের চাহিদার প্রেক্ষিতে আর তখনও মানুষ তার প্রাথমিক উন্নতির স্তরগুলো অতিক্রম করে প্রগতির প্রতি হচ্ছিল এবং এমন কোনো একক সভ্যত এবং সভ্য অবস্থার সৃষ্টি হতে পারেনি যে যে অবস্থায় একটা চূড়ান্ত বা সার্বজনীন শিক্ষা দেওয়া যেতে পারে আমরা বিশ্বাস করি যে ইসলামী হচ্ছে সেই চূড়ান্ত বিধান বা শরীয়ত এবং তা এমনই এক শিক্ষা প্রদান করে যা স্থান ও কালের প্রভাব প্রভাবান্বিত হয় না এক্ষেত্রে ইসলাম শিক্ষা হলো যেমন সুরার সুরার একচরের সময় তাহলে আল্লাহ তালা বলেছেন যে এবং স্মরণ লেখ যে মন্দের প্রতিফল তার অনুরূপ মন্দ এবং যে ব্যক্তি ক্ষমা করে এবং সংশোধন করে তার পুরস্কার আল্লাহ তালার জীবন হয় এবং আল্লাহ তালা জালামদেরকে ভালোবাসেন না ইসলাম তাই পূর্ববর্তী শিক্ষার সর্বোত্তম বৈশিষ্ট্যগুলি একত্রে সম্মানিত করেছে এবং তার সঙ্গে এই বিষয়ে যদি জোর দিয়েছে যে ক্ষমায় প্রশংসনীয় যদি তার দ্বারা দোষী ব্যক্তির সংশোধন হয় উন্নতি হয় তাহলে এটাই মূল লক্ষ্য সেক্ষেত্রে এবং উপযোগী ধন্যবাদ জনাব তহদুল ইসলাম তপু সাহেব আমাদের প্যানেলের কাছে আমাদের আরো অনেক প্রশ্ন ছিল কিন্তু সময় যেহেতু আমাদের হাতে একেবারেই নেই মাত্র দু মিনিট সময় আছে সেই জন্য আমরা আজকে বিস্তারিত আলোচনায় যেতে পারছি না শ্রোতামণ্ডলী সময়ের দিকে খেয়াল রেখে এবং যুগের প্রয়োজন অনুযায়ী ছোট্ট একটি কথা যেটা ইসলামের মহান সৌন্দর্যকে প্রচন্ড বিকশিত করে তোলে সেই সৌন্দর্যের একটি কথা বলি ইসলাম বলে কোরআন শরীফে আছে যে লাকরা হাফিদ্দিন ইসলাম লা ইকরা হাফিদ্দিন মানে ধর্মের ব্যাপারে কোনো বলো জোর জবরদস্তি নেই কাজেই এই যে মহান সৌন্দর্য ইসলামের এটা আমরা যদি ছোট্ট একটি কথা দিয়ে আল্লাতলা বুঝিয়ে দিয়েছেন যে আমাদের এটাকে উপলব্ধি করতে হবে যে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই কাজেই ইসলাম সহমর্মিতার কথা বলে ইসলাম সহযোগিতার কথা বলে ভাতৃত্ব ভ্রাতৃত্ববন্ধনের কথা বলে সে যে ধর্মেরই হোক না কেন আর নাওয়াহ জঙ্গিবাদ সন্ত্রাসী এগুলো তো প্রশ্নই আসে না কক্ষণই ইসলামীগুলোকে সমর্থন করে না ইসলামীগুলোকে রীতিমতো ঘৃণা করে এবং এগুলোকে কন্ডেম করে এবং আমরা সেই আহমদিয়া মুসলিম জামাত বর্তমানে হজরত মোহাম্মদ মুস্তাফা ইসলামের প্রত্যাদিষ্ট মহাপুরুষ ইমাম মেহদুল ইসলামের জামাত আমরা বলি যে কোনোভাবেই এই সন্ত্রাস জঙ্গিবাদ এগুলো তো সমর্থনযোগ্য নাই বরং আমরা বলি এখন যে আমরা একশো বছর যাবৎ বলে আসছি যে ওই তলোয়ার তরবারির এক একসময় এখন না এখন কলমের জেহাদ ভালোবাসার জেহাদ করো যেহাদে আকবর করো অন্তরের ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে দাও শ্রোতমণ্ডলী ভালোবাসার কথা বলতে আরও অনেক ইচ্ছে করে মন বিগলিত হয়ে যায় আপনারাও আমাদের সাথে নিশ্চয়ই ব্য ব্যথিত যে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের ঘটনা শ্রীলঙ্কার ঘটনা আমাদের বাংলাদেশে গুলশানের ঘটনা এই সমস্ত ঘটনা দেখতে দেখতে মন তিক্ত হয়ে গেছে আসুন আমরা সমস্ত পৃথিবীর জন্য ইসলামের শিক্ষা অনুযায়ী দোয়া করি এবং পৃথিবীতে যেন শান্ত হয় পৃথিবীতে যেন মানুষ বোঝার চেষ্টা করে ইসলাম কি বলে গেছে ইসলামের সৌন্দর্যটা কি। এটা যদি আমরা ধারণ বাহন লালুন এবং চর্চা করি আমাদের জীবনে সামাজিক জীবনে তাহলেই হয়তো শান্তি ফিরে আসবে আর আমরা যারা আহমদি তাদের উপর মহান দায়িত্ব ন্যস্ত আছে আমরা যেন বিশ্বের জন্য সবকিছু যেন দোয়া করি মানুষের ভালোর জন্য দোয়া করি কাঁধে কাঁধ মিলিয়ে মিলিয়ে চলি শ্রোতা মণ্ডলী এতক্ষণ আমাদের অনুষ্ঠান শোনার জন্যে আপনাদের সকলকে অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠান শোনার জন্যে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বের যে যেখানে বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আমাদের অনুষ্ঠান শুনছেন তাকে সকলের প্রতি অভিনন্দন কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এফ রেডিও ব্যান্ড একশো একশো পয়েন্ট সাত এবং আমাদেরকে ফোন করার ঠিকানা ফোর ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর আপনাদেরকে ভালো থাকবেন আপনারা সকলে যে যেখানে আছেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সকলের প্রতি সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমি অধব মোহাম্মদ আহমেদ তপু আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবার দু হিমেন হুমি কুম ফম Sha'afal-yakfir <speaking in foreign language>